আসসালামুকুমতলি আলহামদুলিল্লাহ ওসলাত করিমের গঠনা কোরআনের এই বিশেষ মাহফিলে সম্মানিত সুদী দর্শক আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকে আমরা সমষ্টিক আলোচনায় স্টুডিওতে সমবেত হয়েছি কোরআনের কেসা নিয়ে আর তার মধ্যে একটা উল্লেখযোগ্য কেসা উল্লেখযোগ্য গঠনা যাতে রয়েছে হিত উপদেশ সেটি হল লোকমান এর গঠনা এবং তার উপদেশাবল এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে যে সকল বিজ্ঞ আলোচক আমাদের সাথে যোগ দিয়েছেন চলুন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলেম দিন শেখ মুখলিশ বিন আশাদ মাদানীলকুমতুল্লাহ এবং আমার বাম দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলম দিন ইসলামী চিন্তাবিদ শেখ আব্দুরজ্জাক বিন ইউসুফুল্লাহাত এবং আমার সর্ববমে আছেন উদীয়মান তরুণ আলেম দিন শেখ মুজাফর বিন মোহসিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ শুধু আপনাদের সাথে যথারীতি রয়েছি আমি হারুন হুসেন বলছিলাম এক রেকান্দা লোকমান তিনি কেমন ছিলেন আর তার উপদেশাবলি কেমন ছিল সত্যি আল্লাহ রব্বুল আলমিন এতে শিক্ষণীয় রেখেছেন বলি আমাদের জন্য কোরআন করিমে তা সন্নিবেশন করেছে চলুন আমরা প্রথমে আমাদের অতিথি আলোচক শে। মহসিনের কাছ থেকে তার সার সংক্ষেপ শুনি অতপর আমরা তার শিক্ষুর বিষয় নিয়ে আলোচনা করব আলহামদুলিল্লাহ আল্লাহ লুকমান রহিমুল্লাহ বিশিষ্ট একজন জ্ঞানী মানুষ ছিলেন এবং আবেদ মানুষ ছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন তার নামে পবিত্র কোরআনে সরাসরি একটা সোরাই নাজিল করেছেন মূলত তার উপদেশগুলো তার ছেলে সম্পর্কে উল্লেখিত হয়েছে আল্লাহ আব্বুল আলমন বলেছেন লুকমান হিকমা আনিস করুল্লাহ ওমাইয়াসকুরবু ফাইনামসকুর নফসি আমি লুকমানকে হেকমত দান করেছিলাম এবং বলেছিলাম আল্লাহ শুক্রিয়া আদায় করুন যে ব্যক্তি সুক্রিয়া আদায় করে আল্লাহর সে মূলত নিজের জন্যই করে অমান কাফারা ফা ফাইনাল জি আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে আল্লাহ নিয়মতকে অস্বীকার করবে নিশ্চয়ই আল্লাহ রব আলিন ধনাঢ্যশীল এবং মহা প্রশংসিত এই কথা বলার পরে লোকমান রহমা তার ছেলেকে লক্ষ্য করে বলেছেন করছিলেন হে বাচ্ছ তুমি আল্লাহর সঙ্গে শিরিক করো না নিশ্চয় শিরিক বড় জুলুম জি ধন্যবাদ আপনার বলছিলেন যে আপনি যে লোকমান আল্লাহর একজন বান্দা আর এমন নিবেদিত প্রাণ বান্দা যিনি সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকায় তার উপদেশাবলী হয়েছিল বস্তুনিষ্ঠ আর ফলে তিনি সেগুলি তার সন্তানকে বোঝাইছিলেন আচ্ছা আমরা শেখ আপনার কাছে আসতেছি এটা হল যে লোকমান তিনি যে এই কথাটা আল্লাহ রবী আহম থেকে যে হ্যাকমত দিয়েছিলেন বিজ্ঞান দিয়েছিলেন কৌশল দিয়েছিলেন এবং আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে তিনি যে এইরকম একটা আল্লাহর নিবেদিত প্রাণবান্ধা হিসেবে পরিগণিত হয়েছে এই প্রসঙ্গে একটু আলোকপাত করে যে আলহামদুলিল্লাহ লোকমান একজন জ্ঞানী মানুষ ছিলেন তা করন মাজিদের স্পষ্ট প্রমাণ হয় যেটা আল্লাহ আল্লাহতালা উল্লেখ করেছেন লোকমানের জন্য যেটা প্রথম সেটা হচ্ছে লোকমানকে আল্লাহ আল্লাহতালা যে জ্ঞান দান করেছিলেন লোকমান তা সুক্রিয়া আদায় করে প্রমাণ করেছেন এরপরে লোকমান যে জ্ঞানী ছিলেন তার প্রথম বাক্য যেটা তিনি তার ছেলেকে বলেছেন এটাতে খুবই স্পষ্ট প্রমাণ হয় মানুষের পরকাল যেসব কারণে ধ্বংস হয় তার সবচেয়ে বড় মাধ্যম হল শীত তিনি তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে से वाक्य प्रथम व्यवहार कर स्पष्ट प्रमाण है जी सत्य सत्य ही एक महाज्ञानी पंडित छे एक मानुषर कल्याण क्यों होते ये खूब भलो भाई जानत अवश्य तर नाम कथा उल्लेख आर को आई स्पष्ट भिति पा जाए जिज्ञासा कर सबाई सब चे बड़ो पंडित बोले क्या तो उत्तरे जे हमें ओ जिनटा के कंट्रोले रखी जे जिन कारणे मानस समाज का समादे जिन मानु समाज घृणित है सेथाथा कंट्रोले रखी एक कारण मानूषा के धीरे धीरे पंडित बा ज्ञानी उपाधि दी थे से सब समय जीववा के कंट्रोले रखी हमी আমার সব জ্ঞানে আমার জিহবা দিয়ে কোনোদিন কাউকে কষ্ট দিয়েছি এটা আমার মনে হয় না আমি আমার জিহা দিয়ে কারও কোনো সময় ক্ষতি করার চেষ্টা করেছি এটা আমার অবগতিতে নেই আমি আমার জিহাকে সবসময় কন্ট্রোল করি এ কারণে আমার নাম সমাজে ছড়িয়ে গেছে বলে তিনি বলেছেন এরকম একটা তার জীবনীতে পাওয়া যায় তবে এটা যেটা যে বলছে তিনি নিজে এরকম করে বলছেন অথচ আমরা কোরআন পাই আল্লাহর রবুল আনুল বলছেন আমি আল্লাহ লোকমানকে হেকমত শিক্ষা দিয়েছি সুতরাং সকল প্রশ্নের জবাব জি হিকমত আমরা এটা বুঝে নিতে পারি যে প্রত্যেক বিষয়ের একটা সফল জ্ঞান সফল জ্ঞান এখানে আল্লাহ দিয়েছেন সুতরাং আর ওই বক্তব্য থাকে না যে আমি অর্জন করেছি এরকম কোনো সুযোগ হ্যাঁ ওটা থাকে না এটা একটা সামাজিক কথা মানুষে বলে আর কি জি লোকমানকে তো জ্ঞান দান করেছেন আল্লাহ এ কথা আল্লাহ নিজেই বলছেন এবং তিনি যে মহাপন্ডিত ছিলেন তার ছেলেকে যখন উপদেশ দিলেন তার উপদেশে তাই জি আচ্ছা শেখ আপনার কাছে আসতেছি লোকমান যে তার ছেলেকে নসিহত করতে গিয়ে বললেন বাবা তুমি শেরেক করো না আল্লাহর সাথে সেরেক করো না এরপরে বললেন ইন্না সিরকাল মন আদিম আপনার স্যাক্তি ছিলেন তো এত সাদ ব্যক্তি ছিলেন এত নিয়ে ব্যক্তি ছিলেন যে কোরআনের ফার্স্ট যদি খুলে দেখি যে এমন ব্যক্তির নাম আল্লাপাক রব্বুল আলমিন উল্লেখ করেছেন এমন পাওয়া যাবে না খুবই কম কিন্তু পাক রব্বুল আলমিন সে যে এত জ্ঞানী ছিলেন যে ওর নামই একটা সুরা নাজির করেছে। এই নামকরণ করে সুরা নাজির হওয়া এবং তার নাম কোরআনে আসা এটাই হচ্ছে বিরাট তার পন্ডিত্যের প্রমাণ এবং আল্লাপাক রব্বুল আলমিনের কাছে কবুলিয়তের প্রমাণ গ্রহণযোগ্যতার প্রমাণ সুতরাং ওনার গুণাবলী আমরা বলে করতে পারব না আল্লাহ ভালো জানেন তবে ওনার নসিহাত দ্বারা শেখ যেটা বলেন স্পষ্ট হচ্ছেন যে কেমন জ্ঞানী ছিলেন তার মধ্যে প্রথম যেটা নসিহাত উনি সন্তানকে করেছেন আমরা বর্তমান সমাজে আমরা যত যা বাস করি নসিহাত করে থাকি তোমার জীবনের সুখের জন্য তুমি এই দুনিয়ার কাজ করবে এই কভাবে করবে লেখাপড়া ভালো করে করবে ইত্যাদি নসিহাত করে থাকি কিন্তু উনি ছেলেকে বলছে ল শিরিক বিন্লা আল্লাহর সঙ্গে শেখ করবে না কারণ এটা হচ্ছে জুলমুন আজিম এটা বড় জুলুম এই জন্যই যে আল্লাপাক রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন আসমান জমি সবকিছু সৃষ্টি করেছেন সুতরাং সেই হবে সেটা হলো যে যার পে না দিয়ে দেওয়া এমন জায়গায় রেখে দেওয়া জায়গাটা তার নয় এখন এই যে একমাত্র হকদার হলেন আল্লাহ তিনি ছিলেন দাউদ আলাহ ইসালামের শেষ যুগের মানুষ আয়ুব আলাইসালামের তিনি বোনের ছেলে ছিলেন আচ্ছা জি এটাই বলছেন সেই সময়ের মানুষ এবং আল্লাহ রব্বুল আলমিন তাকে বিশেষ হেকমত দান করেছিলেন উদ্দেশ্য ছিল এটা যে সেই সময় সমাজে অনাচার এবং অসংলগ্ন বহু কাজের বহির প্রকাশ ঘটেছিল এটাকে সামাল দেওয়ার জন্য এটাকে দমন করার জন্য আল্লাহর পক্ষ থেকে সরাসরি তাকে হেকমত দেওয়া হয়েছিল। যদিও তিনি নবী ছিলেন না কিন্তু তার আচরণে এবং তার দাওয়াতি কর্মে তিনি যে নসিহতগুলো করেছেন এখানে প্রথম শিরিক বৃদ্ধি পেয়েছিল পিতামাতার অবাধ্যটা বৃদ্ধি পেয়েছিল তারপরে মানুষ সালাত থেকে মুখ ফিরে নিয়েছিল এবং দায়ী হওয়ার জন্য তার ছেলেকে যে নসিহত করেছেন পরে আমরা আলোচনায় আসব যে সেক্ষেত্রে লোকমান রাহিমলার ব্যাপারে আমরা এতটুকু বলতে পারি তিনি বড়ো জ্ঞানী ছিলেন এবং এই সমস্যাগুলো দূর করার জন্য ধন্যবাদ সম্মানিত সুযোগ দর্শক যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর আবার ফিরে আসব এই শিক্ষণীয় আসরে আশা করি ততক্ষণে আপনারা কেউ দূরে যাবেন না এই কামনায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত Amma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 জানুন শান্তির জন্য ইসলামের অবদান সমাজে শান্তি প্রতিষ্ঠায় ইসলাম পরবর্তী অনুষ্ঠান বিরতির পর শুধু দর্শক সকলকে আবারও স্বাগত জানাচ্ছি কেরিমের এই উপদেশ মালায় বলছিলাম লোকমান একজন সৎ মানুষ একজন সালেখ মানুষ একজন আল্লাহ ভীরু মানুষ একজন মোত্তাকি মানুষ তিনি কিভাবে এই উপদেশগুলি দিয়েছিলেন প্রথমে জানলাম তার সন্তানকে তিনি বললেন বাবা সে রেখ তারপরে পিতামাতার মাতার প্রসঙ্গ শেখ আরও কয়েকটা প্রসঙ্গ আছে আল্লাহ রাবুল্লাহ আলমিন যে নির্দেশটা দিয়েছে অস্তাইন আলী ইসানাবি ও আল দেহি প্রথমে আল্লাহর রব্বুল্লাহ আলমিনের এবাদতের সাথে সাথে পিতামাতার প্রসঙ্গটা চলে আসে তাদের সঙ্গে সদাচরণ করা কারণ হিসাবে বিশেষ করে মাতার সম্পর্কে মা তিনি দীর্ঘদিন তাকে বহন করেছেন কষ্টের পরে কষ্ট করেছেন দুধ পান করিয়েছেন এরপরে তিনি বলছেন ওয়াইন যাহা দেখা যদি তোমাকে এমন কাজে নির্দেশ করে তারা দুইজন যেটা আমার সাথে সরিক করা হয়ে যায় যে এলেম তোমার কাছে নাই ফলা তুতিহো মা তখন তুমি তার আনাগত্ব করুন এটা আল্লাহর পক্ষ থেকে বলছেন অসহায় বহু মাফি দুনিয়া মা তবে পিতামাতার সঙ্গে দুনিয়া বিজীবনে সুন্দর আচরণ করবে একজন পিতামাতা অমুসলিম হলেও বা শিরিক করতে বললেও কখনও পিতামাতার সঙ্গে খারাপ আচরণ করা যায় না তবে তার নির্দেশ বা সিরিক করার জন্য যে নির্দেশ দিচ্ছেন এই নির্দেশটা তার জন্য গ্রহণযোগ্য নয় বরং পিতামাতার সাথে সদাচরণ করবে আর একটা বলেছিলেন তিনি যে দেখো তুমি যদি একটি সরিষার দানাও পাথরের মধ্যে সংরক্ষণ করতে চাও অথবা পৃথিবীতে বা আসমানে যে কোনো জায়গায় আল্লাহ রব্বুল আলম সেটা হাজির করবে নি এটাকে লুকিয়ে রাখতে পারবেন ধন্যবাদ আপনাকে আপনি চমৎকার একটা বিষয় তুলেছেন সেটা হলো লোকমান ওই সময়ের যে একটা বিপর্যস্ত সমাজকে নির্দেশনা দিয়েছিলেন পিতামাতার আনুগত্যের জন্য আর আনুগত্যের একটা মাপকাঠি বলে দিয়েছিলেন সেখানে বলছিলেন যে আল্লাহর নাফর মানিক বিষয়ক কোনো আনুগত্য করা যাবে না এরপর তিনি সেখানে বলছেন যে পিতামাতার সাথে সৎ ব্যবহার করতে হবে তাহলে এই বিষয়টা একটু আপনি ব্যাখ্যা করেন আলহামদুলিল্লাহ আসলে আল্লাহ আল্লাহতালা যেখানে তার এ বাদতের বিষয়টি রেখেছেন প্রায় সেখানেই পিতা মাতারকে তার সাথে জড়িয়ে রেখেছেন পিতা মাতার আসলে এটা আল্লাহ তালা মর্যাদা উল্লেখ করেছেন আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহ তালার ইবাদত করো এবং তার সাথে বিন্দুমাত্র শিরিক করো না কথা বলার পরে আল্লাহ তালা বলছেন তোমরা তোমাদের পিতা মাতার অনুগত হও আসলে मानुषर जेटा मूल आचरण मानुष सब चेहरे भलो आचरण अधिकार होते पिता मतारे भलो आचरण माध्यम रसुल सल्लाह आलहीसलम खैर आ सहबे इंदे तला खैर सहेबे मानुषर मध्य सब चे उतम मानस आल्लाहर निकटे ओ जे व्यक्ति साथी तरह पिता मातारे उत्तम এ কারণেই রাসুল সাল্লি সাল্লাম বলেছেন লাউকান্না আহালেকা তোমার পিতা মাতা যদি তোমার আহাল পরিবার ছেলে অর্থ সম্পদ ছেড়ে চলে যেতে বলে তবুও চলে যাও তব তুমি তোমার পিতা মাতার অবাধ্য কখনও চলো না মানে পিতামাতার অনুগত হওয়া বিষয়টি এত জরুরি যে এমন একটা পর্যায় যদি চলে আসে যাতে অর্থ সম্পদ চাকরি বাকরি ছেড়ে দেওয়া লাগবে व्यवसा वणिज्येदा लगे एमक आहल परिवार के त्याग लागे तब से करते हाँ यतटुक लक्षणियोंजे जार साफरमी ना युकु आल्लाह तला उल्लेख करता रसुलागर से मखलुकिन खाले जदि आल्लाह तलार नाफरमानी है जगह से मानसर आनगत्य करा जा ঠিক এইরকমই ব্যাপার কোনো জায়গাতে যদি দেখা যায় যে পিতামাতার কথা মানতে গিয়ে আল্লাহ আল্লাহতালার নাফারমানি হচ্ছে তখন সে কাজ করা যাবে না তবে এরকম কাজেরা আদেশ যদি পিতামাতা করেন তাহলে খুব ভদ্রতা বজায় রেখেই তা উপেক্ষা করতে হবে তার যেন অপমান না আসে তবে তার কথা মান্য করতে হবে না কেননা তাতে তখন আল্লাহ তালার না আল্লাহর আলমিনের যে তাহিদের বিষয়টি প্রত্যেক ব্যক্তিকেই প্রত্যেক নবীর যেমন নির্দেশ ছিল বান্দা যারা যারা জ্ঞানী তাদের একই কথা ছিল এইজন্য লোকমান রহিমল্লাহ অনেক কথার মধ্যে প্রথম কথা বলেছেন লু শিক বিল্লা নসিহত অনেক করা যায় প্রথম শিরিক করোনা ইল্লা শিরকাল আদুল আদিম তার এখান থেকে যেটা দুটা জিনিস আমি শিখতে পাচ্ছি আমার কাছে মনে হচ্ছে সে একটা হলো যে নবী ও রসুদদের দায়িত্ব। কিন্তু যখন আল্লাহ তিনি একজন পিতা বা একজন সমাজের অভিভাবক তিনি শুধু জাগতিক বিষয়টা দেখবেন না তার অধীনস্থদেরকে দিন শিক্ষা দেবেন আর দিনের প্রথম শিক্ষা হলো তো হৃদ বিরোধী বিষয় থেকে সতর্ক করেন আর বিষয় এখানে আছে সেটা হলো নিষেধ করলেন সে বিষয় সম্পর্কে ধারণা স্পষ্ট ফুটে উঠে যে তখনো যারা জ্ঞানী মানুষ আল্লাহকে চিনতেন জানতেন তারা এ কথা খুব ভালোভাবে জানতেন যে সির্ক সবচেয়ে বড় বড় অপরাধ আর পাপটা আগে আমরা আদর্শের কথা কিন্তু প্রত্যেক নবিরাসুল যেমন ধারাবাহিকতা তেমনি রুকমান রহিমা উল্লাহ ওই ধারাবাহিকতা লক্ষ্য করলেন প্রথমে তাকে পবিত্র করতে চাইলেন সংশোধন করতে চাইলেন এবং বলতে চাইলেনের তার হক আদায়ের পাশাপাশি পিতা মাতার হকের ঠিক লোকমান রহেম একই কথা বললেন আর খুব সূক্ষ্ম বিষয় পিতামাতার হক আদায় করতে গিয়ে এমন কাজ করো না যেটা শিরিকে নিমজ্জিত হয় সাবধান নিমজ্জিত হয় আবার আরেকটা কথা আল্লাহ রবাহ বলে দিলেন সেটা হলো এই ঘটনার মধ্য দিয়ে আমাদের জানিয়ে দিলেন যে সাবধান সেরেক করা যাবে না পিতামাতার আনুগত্য করবে কিন্তু সেরে করতে পারবে না আবার আয়ারটি কিন্তু মূলত মোফসেন বলছেন যেটা লোকমান আলী ইসালামের নসিহাত ছিল না এই নসিহারটা করা উচিত ছিল কারণ এর মর্যাদা আপমার হচ্ছে আল্লাহর পরে যেহেতু অন্য আয়াতে প্রমাণ করছে অকাদা রব্বুকাল্লা আবুদিল্লা আলদিনী হাসানা শেখ জি আয়াত পাত আবুদুল্লাহ তু শি সাহি আলী আল্লাহ যেখানে নিজের হক উল্লেখ করেছেন সেখানে পিতা হক উল্লেখ করেছেন কিন্তু লোকমান রহিমা এটা উল্লেখ করেন এই জন্য যে নিজের জন্য ছেলেকে উদ্বুদ্ধ করবে এটা হয়তো মনে চাননি উনি এই জন্য হয়তো বলেনি এই জায়গাটা উনি গ্যাপ রেখে দিয়েছেন এই আল্লাহ পাক রব্বুল নাজিল করে এটাকে পূরণ করে দিয়েছেন বোঝা যাচ্ছে যে পিতামাতার হক খুব বেশি এবং এর মধ্যে আবার মার কথাটা বিস্তারিত আরো ভালো ব্যবহার করতে হবে যে রসুল সাল্লি সাল্লাম কে জনক ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আমার সদাচরণের অধিকার সবচেয়ে কে রাখে মা সবচেয়ে ভালো আচরণ পেশ করবো আল্লাহ রসুল বললেন তোমার মা জিজ্ঞাসাকারী বললেন তারপর কে তখন আল্লাহ রসুল বললেন তোমার মা তারপরে জিজ্ঞাসা বললেন তারপর কে তখন আল্লাহ রসুল বললেন তোমার মা চতুর্থবারে যখন জিজ্ঞাসা হলো তখন তিনি বললেন তোমার পিতা পিতা অবশ্যই মর্যাদার অধিকারী তবে অত্র হাতিশারা খুবই স্পষ্ট প্রমাণিত হয় যে মা একটা কারণই মর্যাদা রয়েছে যেটা মূল্যায়ন করা যথাযথ কেননা এই কথাটা আরও একাধিক হাদিসের প্রমাণ করে সেটা হলো এই যে রসুল সাল্লা যেখানে খাস করে বলেছেন যে মায়ের পায়ের নিচে যান ওখানে পিতার কথাটা উল্লেখ হয়নি এই হাদিসটা ওই হাদিসের সম্পর্ক দেখা যায় যে অবশ্যই অবশ্যই মায়ের মর্যাদা বেশি অন্য জায়গাতে যেখানে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেছেন একটা জিনিস দেখা যাচ্ছে আল্লাহর আলম প্রথমেই বলছেন পিতা মাতা দুজনের কথা বলার পরে আবার এই যে মায়ের কথা আলাদা উল্লেখ করেছে সম্মানিত অতিথি বৃন্দ আপনাদেরকে অশেষ ধন্যবাদ আলোচনার জন্য সুদী দর্শক লোকমান আল্লাহর একজন বান্দা আল্লাহর এক পরহেজগার বান্দা তিনি ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে জ্ঞান বিজ্ঞান পেয়েছিলেন এবং তিনি আল্লাহর কৃতজ্ঞবান্ধা হিসাবে পরিগণিত হয়েছিলেন আর তিনি যে দাওয়াতের কাজ আঞ্জাম দিয়েছিলেন সে দাওয়াতের মধ্যেই ছিল প্রথমে তৌহিদের দাওয়ত সেদিকের বিরুদ্ধে তার অবস্থান আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌহিদের পথ প্রদর্শন করুন সেদিক থেকে মুক্ত থাকার তৌফিক দিন সাথে সাথে আমরা যেন বুঝে নেই যে আমি একজন গৃহকর্তা হিসাবে আমি একজন বাবা হিসাবে মা হিসাবে আমার করণীয় কি আমি কি আমার সন্তানকে শুধু জাগতিক শিক্ষা দেবো না এখানে তাদের আকিদাও শিক্ষা দেব যেমনটা লোকমান তার ছেলেকে শিক্ষা দিয়েছিলেন আসুন আমরা এই শিক্ষা গ্রহণ করে পরিবার থেকে তৌহিদের আলো বিচ্ছুরিত করি এবং সেদিককে আমরা সর্ববস্থায় না বলি আল্লাহ রব আদাদের সকলকে তৌকিদান করুন আমিন ও সালাম আলাইকুম রহমত আল্লাহ ওবরাকাত মণিমুক্ত আবু হুরাই রা রাজি থেকে আনহু থেকে বর্ণিত রসুল বলেন কারো সম্পর্কে ধারণা করা গোয়েন্দাগিরি করো প্রলুব্ধ করো পরস্পর হিংসা করোনা পরস্পর শত্রুতা করোনা অন্যের পিছনে লেগো না বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও সহিখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় উনিশশো সাতান্ন ছ হাজার ম্যারেজ ও ডিভোর্স ইসলাম রুলিং সল্যুশন ও প্রজকনসেপন ইউ চুজ